পরম করুণাময় ও অসীম দয়ালো আল্লাহর নামে শুরু আপনি কি দেখেননি আপনার পালন কর্তা হস্তি বাহিনীর সাথে কিরু ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি অসম কুল তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন